সংস্থা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী কুরানের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের প্রধান অতিথি থেকে তুলিয়া চৌদ্দগির মানে লালবাগ মাদ্রাসার সুযোগ পিঞ্চাল আইন বাস্তবান কমিটি ও ইস্তামী গুজরাট সুযোগ্য চেয়ারম্যান মুফতি আমি হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যবস্থাপন করার জন্য আলহামদুলিল্লাহ আইন করব أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والحمد لله لا إله إلا الله وحده لا شريك له ونشأد أن سيدنا وحبيبنا وصندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة أن تخافوا ولا تهزنوا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 نُزلَم مِن غَفول الرحم وَمن الأأَحسَن قَولَ مِ مَدَعَ إ الله وَملَ صَِْح وَملَ الصاله وَقَالَ إِ ل مِن المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم اللهم اهدنا الصراط المستقيم আমি বড় কষ্ট করে আসছে এখন বয়ান করার জন্য কঠিন সকালের ওয়াদ আলহামদুলিল্লা আমি যে পৌঁছতে পারছি এই জন্য আমিও বলি আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি যে আইসা সভা কারণ চট্টগ্রামের সভা তো বেশি থাকে না এই লেট। सकल धन्यवाद मुरुबी तर संस्थार मुरुबी हलन আমাদের মুরুব্বী হাজত মালানা শেখুল ইসলাম কথায় কাজ হবে সবেরই খুশি রাখতে চাই এতে কাজ হবে এই হবে। सरकार दी कारोलाम प्रतिष्ठा करब ये धारणा जो था भूल धारणा रूज से ইমরু সতীজা কার হাগ মু আদম সি সে কাবিল সত হাব লড়াই কেনারে লড়াই বাপ লড়াই ইব্রাহিম আজর বাপ ছেলে লড়াই এই লড়াই করতে করতে মূষা এবং ফেরাওয়া লড়াই হইসে আবু জাহেলদের লড়াই পর্যন্ত লড়াই থাকতে হবে এই নীতি হুশ রহমান মি রাজি রাহে शयतान का खुशी इक सामने कठिन अवस्था सरकारा पक्ष बोलना আমি ইসলামের পক্ষে বলে ইসলামের পক্ষে বলে যদি ফাঁসি কাছ থেকে হয় কারা কারা প্রস্তুত আছে আমি আসকে দুঃখ ইমাম আবু হারিভাই আহমদুল্লাহ রাস্তায় আমার মনে পড়ছে যেটা আপনাদের শুনাই এটা আপনাদের শুনায় বিরাট সম্মেলন হাজার হাজার মানুষ হাজেন বাসানি যে হাজার সময় সম্মেলন হবে বগদাদ বিরাট ময়দানে ইমাম আবহাওয়ি যার সাথে আপনাদের মোল্লাদের কে দেখেন টাইম দিয়েছে দশটা আর আসে চারটায় আমি তো রোয়াল হয়েছিলাম আমি সকালে রোয়াল घटना की घटना जहाज बुजाई नौका जीते से मिली नहीं चालक <laughs> नास्तिक को देखें এত বড় মাথা খারাপ লুক তার সাথে আমি কৃতজ্ঞ করুকা এটা মাঝি সারা চলতেছে ইমাম আমার কথা তো শেষ হয় নাই নৌকা না স্রুতের উল্টার দিকে তখন ওই নাস্তিক কজে দেখেন পুরা পাগল আমি তো মনে করছিলাম অর্ধেক পাগল অর্গুদাদে পুরা পাগল ইমা এই কোথা নাই তো আমার কথা যদি একটা এই পৃথিবী কোন চালক ছাড়া কি করে চল নাস্তিক একেবারে বাংলাদেশ যেন কোনো চালক নাই মাজিহীন ভাবে চলতেছে এখানে এমন কোন কাজ নেই যা হচ্ছে নাচানো হচ্ছে ইসলাম বিরোধী কারা করতেছে কে করতেছে এনজিও করতে সরকার করে বিরোধীদের করে তা আমি জানি না বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে এই ধরনের কর্ম হবে না হবে না হবে না আপনি দেখেন ইসলামের নামে সবচেয়ে দুঃখ কথা যা কষ্ট ইসলামের নামে বর্তমানে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে আজ থেকে সাড়ে বছর আগে আপনাদের একটু নিয়ে যায়। চারশো বছর আগে আগে চারশো বছর এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্র ছিল কত বছর ইসলামী রাষ্ট্রের ভিত্তি ছিল শত শত বই পুস্ত লেখা হয়েছে কোরআনে করা হয়েছে বাদ ছাড়া নিজের তত্ত্বাবধান করছে কিন্তু হিন্দু খ্রিস্টা, বুদ্ধ নিয়ন্ত্রণে তিনি হইলেন মুসলমান বাদশাহ একের পর এক বাদশা আসছে চারশো বৎসর চালাইছে বাংলাদেশ কেবল আমরা রাষ্ট্র চালাইতে পারব না আমি যদি রাস্তা চালাই একদিনে আমি নয় যারা রাস্তা চালাচ্ছে তারা ইসলাম যদি করার বিরোধী দল হোক সরকারি দল হোক কিছু বুঝি না আমি আমি বুঝি ইসলাম আমরা বুঝি আল্লাহ আমরা আর ষড়যন্ত্র আমরা কোরআন নিয়ে বেঁচে থাকবো নতবা ইমাম হুসাইনের মতন শাহাদতে কারা কারা প্রস্তুত হবে শেষ হয়ে যাচ্ছি পায়ের তলার মাটি চলে যাচ্ছে মাদ্রাসা এই দেশে থাকবে না স্পেন হাজার হাজার মাদ্রাসা ছিল কর্তব্য সৃষ্টি হয়েছে স্পেন কে ধ্বংস আমরা যেই তালে চলছি এই তালে চলতে থাকলে আল্লাহ মাফ করুক মুর্বি যারা আছেন এমন আলেপা হবে যারা সুদ কেউ জায়েজ বলবে জিনা কেউ জায়েজ বলবে আমরিকার নতিরা বেঁচে গেল বাইতুল মকদমের কি কাজটা করলো আফজল কে এই জন্য বলছি সাবধান হইতে হবে কত দিচ্ছ পারা। প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তারা আমাদের জন্য আদর্শ এত আমরা কারণ এই যারা আমার কথা শুনতেছেন ওলামাই কারাম আসেন ওলামাই কারামকে তো আমি দশীয় উপযুক্ত উদ্দেশ্য বলিও না তুলাবাস ছাত্র ছাত্রের ভিতরে আমার দুই কিসেম আছে স্কুল কলেজের ছাত্র আছে আর মাদ্রাসের ছাত্র আছে আর সাধারণ পাবলিক আছে সাধারণ পাবলিকের ভিতরে শিক্ষিত আছে আর হইতে পারে বিদর্মীয় তো থাকতে পারে সকলকে আমি বলছি যে একটু শক্ত হই একটু ইসলামকে আঁকড়ে ধরি কামড় দিয়ে ধরি জীবন যাক ইসলাম যেন যাইতে না যুদ্ধ চলছে তিন হাজার সৈন্য আর কা মজরিস সুরাবসল সুরুল্লার কাছে খবর দেওয়া হোক এই যুদ্ধ আমরা করবো কিনা তারা আমরা তিন হাজার আর এরা কয়লাখ দুই লাখ ইতিহাস আমি কোসম করে বলি ওলামা তোলা এবং মুসলমানদেরকে রসুল্লা সিরপ এবং শাহাবাদের সিরপ মুখ করা দরকার গবেষণা করে পড়া দরকার হাজ আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন উনি দাঁড়ায় বলেন কিসের মশ কুয়ী ও সালাহিনাজোরিটি দিয়া শক্তি দিয়া লাম লড়াই করি তিন হাজার সাহাবি বললেন দরকার না যুদ্ধ চলো তিনি আমির হয়েছেন আর আমির রসুল্লাহ বলেছেন কিভাবে এরকম আমির বানাইলে তো মুসল নিয়ে বাড়ি চলে যেতাম যদি হারেসা শহীদ হয়ে যায় তাহলে জাহর আমির হবে জাহর যদি শহীদ হয়ে যায় আবদুল্লাহ বিন রাহা আমির হবে আবদুল্লাহ বিন রাহা যদি শহীদ হয়ে যায় মুসলমানরা একজনকে আমির বানাবে तीन जो शहीदी शहीद हो जाए तो सारा जीवन बाहर रही जीवन काट हाफ्री সব আঠিজ নিয়ে যুদ্ধ চলে গেছে জাফরের স্ত্রীর নাম আসলাম সিং হাদিস বললেন যে ডাক দাও মসজিদে আসার জন্য সব মসজিদে আসবে বক্তৃতা দিলেন বললেন যুদ্ধ চলতেছে তিন হাজার মাইল দূরের রাস্তা আমরা দেখি যুক্তিবাদী শিক্ষিত সমাজ যদি বলা সম্ভব নাই তো তোমরা যদি টেলিভিশন করতে পারো আল্লাহ তালা টেলিভিশন করতে পারে না আল্লাহ সব হুজুর বলেন আমি দেখতেছি বলেন তাহলে পতাকা তার হাতে ডাইন হাতে পতাকা যুদ্ধ করতেছে কামিলার ডাইন হাত কে জেনেছে আমাদের এই মুখে কামুর দিয়ে ধরতে হবে নিজে শেষ হয়ে যেতে পারি ইসলামকে নিচে হইতে দিব না কারা আমরা প্রশ্ন আমি জানতে চাই হাজরত শেষ হয়ে গেল আবদুল্লাহ হয়ে গেল এখন আমির হইসেন সাইফুফিল্লা তরি তিনি হইলেন খালিদ বিনিদ আল্লাহ তারা তার হাতে এই যুদ্ধ বিজয়ী নিয়েছে এটা হুজুর বলতেছেন চোখে পানি পড়তেছে একবার হুজুর বললেন আমি জাহরের বাড়িতে যাবো হাতে তাদের বাপ তোমার স্বামী মুজিদে বুঝারেছেন মসজিদে বাইরে আজকে কোথায় রসুল্লা চোখে তৈরি রসুল্লাহ বলেন যেহেতু দুইটা হাত আল্লাহ রাস্তায় দিছে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দুইটা পতাকা দুইটা বাজু দুইটা পাখা দিয়ে দিছে যেখানে সেই সেখানে উড়ে যেতে পারে चार इलामी राष्ट्र चलते आलमरा देश चलो इतिहास देखे चौदह शत बस आलमरा देश चलो আবু ও আলেম ছিলেন না আলেন ছিলেন না অবশ্য পাজিদের পাঁচি কিন্তু বহুত বড় আলেবাস আলে মতো হয় যেমন আমি বলতেছি ওখানে ভারতে সুলতান শামসুদ্দিন আউতাবাসমতুল বর্ষ রাষ্ট্রচার খাজা কুতমুদ্দিন কাকির আলীম ইতিহাস আমাদের জানা দরকার খাজা কুতমুদ্দিন কাকির রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন খাজা চিস্তির চিষ্টির এক বুঝুন এই যে আমরা চল্সা করতেছি এর সব খাজা মহজ চিষ্টি পাইতেছে ইসলামের বুনিয়াদ ভারতের রাখছেন খাজা মহজুদিন চিষ্টির এই জন্য বন্ধ খাজা মহুজীব চিষ্টির বক্তব্যে বলি তোমরা সাবধান হয়ে যাও কে আমতের ময়দানে খাজা মহিনে সুপারিশ করবে আমাদের জন্য সুপারিশ করবে যখন খাজা কাকের আহমদুল্লাহ মারা যায় সব বড় বড় বলে যে হুজুরে আমার কয়েকটা কথা বলছেন এই গুল যদি কারো ভিতরে না থাকে সেই জানাতে বরাইতে না বিভিন্ন বিভিন্ন রকম আছে আমি যা পাইছি সেটা বলি এক জিন্দি তো দুই তব বিরা শুনে নাই তোর বির বুঝুন তিন কোন বেগানা মহিলাকে আরো আছে কাকের হাম খালিফা দিন সেখান রোজের দাঁড়ায় ঠিক মতো বুঝে নেই কেউ আছে সবই ঠিক কিন্তু বেগানা মহিলাকে দেখি নাই কেউ হয় নাই কেউ কে আমি মানে কেউ মিলে যেতে পারতো তোমরা হিসাব খেলত ইতিহাস দিল্লির সম্রাট সারা উপমহাদেশের সম্রাট সুলতান এই ধরনের যদি বাংলাদেশ পরিচালকের হাতে না আসে এই দেশ ঠিক হবে না এই দেশ ঠিক হবে না দিকে ইসলামী আইন জারি করেন সবাই আছে আপনারাই বলবেন কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হওয়ার আমি বলি এই যে মুসিবত আইন বন্ধ করা যাবে না এগুলো যত ইসলামের বিরুদ্ধে কাজ হবে আল্লাহ তারা তত সমস্যা করবে বাংলাদেশের ভিতরে আমার পরিষ্কার কথা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারা থাকুক আল্লাহ কাউকে ছাড় দেবে না অন্য কে তোকে দেবেন আল্লা ভারতকে চালাইছে চারশো বছর ইসলামী রাষ্ট্র চলছে ভিতরে ভিতরে ষড়যন্ত্র হইছে ষড়যন্ত্র করতে করতে করতে করতে এমন একটা সময় একটা চাহের একটা মুরুখ কিন্তু পারদর্শী রাষ্ট্রের ক্ষমতায় বৈশাখেছে তার নাম হল জওয়াল উদ্দিন তার নাম কি লেখা পড়া কিন্তু রাষ্ট্র পরিচালনা ব্যক্তিগত ইতিহাস দেখুন আব্দুল কাদের তার ইতিহাস আমি অন্তত দশ বার বসে আছেন গিলানি ওনার ইতিহাস দেখছি আমি অন্তত পক্ষে পঁচিশ বৎসর একবার চিস্টির মাঝারি আছে এত দিনের পক্ষ ছিল কিন্তু নষ্ট করল কারা তিনজন আলেন আরো আছে আমি তিনজনের নাম আসা পুজোর বড় ছেলে হইল ফাইভ জি আল্লা ফাই এত বড় আলেম দুনিয়াতে এত বড় আলেম আছে কিনা আমার সঙ্গে একটা তফসিল লেখে আমি যেটা পুরা দেখছি হরফানে আনছে বা আনে নাই তা আনে আলহামদুল আল আকবরের কাছে লোক এক কাছে গিয়ে আকবরে বুঝাইতে বুঝাইতে আলেমদের বিরুদ্ধে বলতে বলতে আলেমরা টাকা পয়সার ফাঁকি শেষে করে কি নবী নবী গেছে এক হাজার বছর হয়ে গেছে নবী উমি আসি আপনিও উম্মি এই যুগটা আপনার শেষ পর্যন্ত আকবর গঙ্গা পূজা করেছে আকবরে দিয়ে চন্দ্র পূজা করেছে আকবরের দিয়ে হিন্দুদের এমন কোন কাজ নাই যা করায়নি হিন্দু মেয়েদের বিয়া করছে জিনা হালাল বিয়া হালাল बनाया को घुमरा कर से, আমি যে ধর্ম বানাইতেছি ইটার নাম হইল দিনে ইসলামের নামে আল্লাহ করার জন্য একজন আলেম আল্লাহ তালা যারা পয়সা আছে ইস্তাহে আমরা সকলকে ওই ধরনের আলেম বানাই আহমদ নামে একজন আলেম আমি আহমদ যত দিন আসি এর বিরুদ্ধে আমি লড়াই করে যাব। আমি জিজ্ঞাস করি রহমতুল্লাহ আলহিকে এরস করছে আকবরের ছেলে মারা গেল চাকরি তার দিন এলাকি ধ্বংস হয়েছে মুজ আলফ রহমতুল্লাহ আলাই যে মেহনত করছিলেন সে মেহনত কি ইসলামটিকে আছে তার পরবর্তী বাচ্চারা সব ইসলাম ধর্মকে ইসলামের দিনকে মাহমুদুরসুল্লার আদর্শকে নির্মূল করার এমন ষড়যন্ত্র নামছে এই ষড়যন্ত্র যদি এই মুহূর্তে আমরা বাদ এই দেশে ইসলাম থাকবে না এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আছেন আমি জানা ফিরিয়া করে যে আল্লাহ তারা আমাদের ষড়যন্ত্র কঠিন চলছে আপনাদের প্রশ্নই দে আয়াতগুলি আমি করছি কেউ উঠবেন না একটু আধা ঘন্টা দিন না বন্ধ এক দিবসের এই আয়াতগুলি হুজুর তেলাউ করছিলেন এই হুজুর করছেন এটা আপনাদের শোনাইতে চাই আপনার শুনতে রাজি আসছেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম যখন দতের কাজ শুরু করলেন তখন তো আবু জাহেল তার নেতৃত্বে শেষ কর্ম কিন্তু যতই মারে ততই ইসলাম মারে গতকাল পত্রিকা আমি দেখছি আমি নিজে দেখছি আমার দেশ পত্রিকায় যে লন্ডনে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয় কিন্তু বর্তমান জরিপে দেখা গেল লন্ডনে মুসলমান হওয়ার সংখ্যা আগের থেকে দশ গুণ বেড়ে গেছে ইসলাম তত চমকে এই জন্য আমি বলি বাংলাদেশে ইসলামের উপরে যে বিপদ আসে ইসলামকে ধ্বংস করার এটা লক্ষণ এই দেশে শুধু ইসলাম তবলিগিভাবে মাদ্রার সাথে খানকে প্রতিষ্ঠা হবে না এইবার ইসলাম রাষ্ট্রীয় ভাবে হবে একটু যা করে সেইভাবে নাচবা এই দেশেভাবে নাচতে দেওয়া হবে না ঠেঙে ধরার লোক আছে বলি রাশিয়া ধ্বংস করতেছে ভারত ধ্বংস করতেছে লন্ডন ধ্বংস করতেছে সারা বিশ্বের মানুষকে আমি একশো বারান শরীফ আছে বুমাবাজি না চেহাদ অর্থ সন্ত্রাসীরা চেহাদ মানি বুমাবাজি বন্ধ করা সন্ত্রাস বন্ধ করা গুপ্ত হাতা বন্ধ করা এমন ভাইল বন্ধ করেন এইদার নাম কথা দেখেন আপনাদের শেষ যুবকদের না ভুলাই রাখার জন্য দেখেন বিশ্ব ফুটবল কাপ আমি গুলির বিরুদ্ধে না কিন্তু আমি এগুলি পছন্দ করি ফুটবল খেলা যায় না কিন্তু এই দুনিয়ার জিন্দিগি হলো খেলা তোমরা খেলা বলা আর আখরা আসল বাজে মা তার আখরা আপনার তো মুল্লা গভর্নার দাঁড়িয়েছে আপনি তো বুঝবেন না কি এই নীল নদীতে পানিয়া সাদা একটা সুন্দরী মহিলা সারা। দেশের সংস্কৃত চলে না সুন্দরী মহিলা সারা পুরুষ নাচলে পুরুষ না মহিলা নাচাইয়া সারা দেশে কনসার্ডে গুলিতে গুলিতে বয়ে গেছে বিশ্ব সুন্দরী দিবস আমি দেখবো বিশ্ব ব্যাহায় দিবস আমেরিকা ধর এই যে আমাদের এই দেশটা ধ্বংস করিয়া थी। जिब्राइल अल्लाह आगे ध्वस करो আমরা দর্শক আমরা চুপ করে শক্তি না শক্তি কি বন্ধ হয়ে গেছে শক্তি তো আসে আর মুখের শক্তি না থাকলে দিলের শক্তি হাজার বলেন দিলের শক্তির অর্থ ভুল বুঝে আলেমরা ধীরে পরিকল্পনা করো সংগঠন বানা রূপ তৈরি করো একজন আস দশজন তৈরি করো বাধা দিব পরে গিয়ে একসাথে বাধা এটার নাম হইলো করবেন তারপরে অলঙ্গার তারপর আজকাল মেয়েদের সাজাই দিয়ে কিনা বিউটি পার্লার বিউটি পার্লার দিয়ে নিয়ে যায় নিয়ে খুব সুন্দর করে তার মা বাপকে হাজার কোটি টাকা কিনা এনে নিয়ে নীল পারিজা আমরা এইসব শুনলাম খবর কথা হবে না এক মাস দুই মাস তিন মাস গেল নীল দিশু সব বিশ্ববাসী বাড়তেছে জায়গা নেয় কিন্তু একটা অস্ত্র এমন আলো আমাদের দিচ্ছে এটা আমরা সকলে অর্জন করার চেষ্টা করছি এটা কারো হাতে নেই এইসব কথাগুলো পরের দিন পত্রিকা লেখে আমিন এই সব কিছু অস্ত্র দিতে কারবার যদি পানি আসে আসলো না আশেখে মিশনে চিঠি গেল চিঠি খুললেন খ্রিস্টানরা পাবলিকরা পয়সা চিড়ি পড়ছে আবদুল্লাহ আমারুকের পক্ষ থেকে মিশর লীল নদীর কাছে পত্র দেখলামি যদি তুমি তোমার ইচ্ছা মতো জারি হোক তো কোনোদিন তুমি পালিয়ে দিও না তো বললাম চলো সব এলে নিয়ে নির্দেশে চিঠি ছেড়ে দিছে ছাড়ার সাথে সাথে দেখছে নীল নদী ইসলাম প্রতিষ্ঠা হয় ইসলাম প্রতিষ্ঠা হয় আধ্যাত্মিক শক্তির তারা হবে মানুষের মূলত মেলারে তারা হবে হকালিক তারা হবে সংগঠন প্রয়োজন সংগঠনের কিন্তু হাজার সংগঠন এক লক্ষ বই পুস্তক কোটি কোটি বই পুস্তক দিয়ে কাজ হবে না যে পর্যন্ত আত্মসংশোধন না হয় আধ্যাত্মিকতা না আল্লাহ আমাদের সকলকে আধ্যাত্মিক শক্তির দাঁড় করুন রসুল্লাহ ইসলাম ইসলামের দাওয়া দিতেছে ফারুক মুসলমান এখন বুদ্ধিজীবীরা বলছে বৈশাখ না উমর মুসলমান হয়ে গেছে বাংলাদেশে হামজা উমর নাই হাজার হাজার খালেদ আছে সাবধান ইসলামের বিরুদ্ধে যাওয়ার কথা বলো সাবধান যারা আছে সকলকে কর্মী হওয়া বুদ্ধিজীবীরা পরামর্শ করলো কি করা যায় কাজ করো কি আমি একটু মোহাম্মদ দেখা কীরা দেখে একটু নরম করে দেয় হুজুরাম একদম চা কি তুলবেন কইতে চাই না বাদি চা তোমার গুণ বানি কি তোমার বংশ ভালো তোমার দাদা ভালো তোমার বাপ ভালো তোমার চাষা ভালো সব ভালো আমার সবে এত শত শত মূর্তির আবাদত করি তবু সমস্যার সাধারণ হয়ে যায় আর একটা কথা মানলে কেমন কি আমেরিকারে বাপ ডাকলাম ভারতরে বাপ ডাকলাম তিন বছর কোনো বাবা চার বছর বাবা পাঁচ বছর কত নাম্বার এটা দল মুসলমান যে কাহরে বাপ লাগতে আমি জানতাম পাঁচশো মাইল দূরের থেকে সালাম থেকে মুসলমান আমি তো ক্ষমতার ভিতরে কথা জানি এগুলি তো আর কল আমি তো ভিতরে আসিলাম ভিতরে কথা আসলাম সব জানি কে কি করে সব জান এই জন্যই বলি যে আলেমুল এছাড়া তুমি যদি টাকা চাও এক নম্বর আমরা আর মিলা এত তুমি এক নম্বর দ্বনি হয়ে গেল এত টাকা যেত তোমার কোন চিন্তা করা লাগবে না শুনছো চাচা আপনার চা বলার আছে সব বল তুমি কি প্রেসিডেন্ট হতে চাও ভালো করে বুঝে আলী সবের ইতিহাস তালাস করে দেখেন আলী বলেন রসুল্লার খাওয়া লাগে আমি রসুল্লার্লার ঘরে অস্থির হয়ে গেছে এক ইহুদির বাগানে গেছি গিয়ে চুপি দিছি ইহুদির বদ্ধু কি দেখানেচ্ছি মুচ্ছি তোর খাওয়ান এক বাল্টি পানি উঠায় কোয়ার থেকে একটা খেজুর দিয়া লইতে লইতে লইতে লইতে লইতে লইতে দুই মোট ভরে গেছে না কি যে আমাকে মানুষ পাগল বই মাথায় পাড়া দিত অবশ্য মা বুঝো আমার পাগল না কি তারা রাস্তায় বুকে আবু করে গেল তো আয়তো তফিনেগুলার তো সিন না আসলে আমার চেহারা দিকে দিয়ে আবু করে যদি আমার লোয়া যায় এক পরে আসছে হাজর আকরাম সাল্লাহ হাজরত আবু রায় দেখে বুঝে গেছে ইয়া বাবুরা কি বাবা সাথে কেসে কেন আবু রাখ মনটা আমার খারাপ হয়ে গেল এক গেলাস দুধ আর একশো দেড়শো ছেলে আহ কি থাকবেন আর পরে বুঝুন আমার তুমি বাইজ না হুজুর হুকুম না পারি না হবো কেন খাওয়া সবাই খাওয়াই না চিন্তা করতে খাইতে পেয়ালা হুজুর কাছে আসে তুমি খাওয়া আর পারি না এক দুধ একশো লোক খাইছে আর একশো টন মাল আসলো একশো দুর্নীতি বন্ধ করা যাবে না চিৎকার করা যাবে দুর্নীতি বন্ধ করতে হলে মোহাম্মদ রুসুল্লা রাজনীতি লাগবে কথা লিখলে ঠিক ইসলামের একটা অংশ রাজনীতি এই জন্য রাজনীতি অস্বীকার করবে যারা তারা ইসলামকে অস্বীকার করবে দল রাজনীতি করে এই জন্য আমি রাজনীতি অস্বীকার করবো এটা ভালো কথা না কেউ ভুল করে বললে বেদাদ আমাদের কোন আঁকাবেন তো ধরো বন্ধ করেনা ওরা যেভাবে করে এই গুলিকে ঠিক মনে করেন রসুল্লাহ বললো এই জন্য হইল কিন্তু ইসলামী রাজনীতি বুঝলো না ইসলামী রাজনীতি দখল করা আমার কাদের আমি ইসলামী রাজনীতি কি বলে জানা ইসলামী রাজনীতি আর এখন ক্ষমতা দখল করতে গা ফা জুগর সব কাজ তুই তুই ইসলাম আন্দোলন করতেছি নমাজ তুমি যদি সুন্দরী মহিলা যাও তো আরবের যত সুন্দরী আছে তোমার কাছে খেদমত করবেন মোহাম্মদ কাদিয়ানি রে সুন্দরী মহিলার পাউটির রস চুপ করে শুনতেছে চার প্রস্তাবটা আজকের মাথা করো তুমি কি রাত্রিগুলো একান্ত কিচ্ছু দেখানা কি সুন্দর হইতেছে কত দুনিয়া রাস্তাঘাট হইতেছে কত বেশি হইতেছে তুমি কি পাবো এখন উৎপাদন বহুত বড় সাহিত্য আরকি বলেন একবার না যতক্ষণ বলেন তৎক্ষণ বুয়ে থাকবো বসুন বসাইছে উৎপাদ করে পিছনে হাত দিয়ে বসছে আমার উপর একটা কালাম পানি নাচের হয় সেটা তুমি শুনবে তো শুনবে তো তো পড়া শুরু بسم الرحمن الرحيم كتاب الفصيلات ايات قرانا عربيا لقوم يعلمون بشروا نذيرا حضرتك هلورتس جمن فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقرم ومن بينك وبيننا حجاب فعمل إننا عاملون قل إنما نا باشر اومشتكم يوحى الي انما الهكم اله واحد فاستقيموا اليه واستغفروا وويل للمشركين الذين يعطون السكاه وهم بالakhiratihim kafirun কিভাবে শুন পড়তেছে সে অস্তুর যখন حضرت صلی الله علیه وسلم এই পড়তে فقضاهن سبع سماوات وأوحى في كل سمائين أمرها وزيننا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أم أرغبكم صائقة تمشط صائقة عاد وسبأ আজাদ তাই বোনা শুনে এরপরে হুজুর পড়াশোনা করছে প্রায় সুরে হাজিমের সাজা পর্যন্ত করছে এর ভিতরে হুজুর এই আয়াত গুলি তফসিল করলে রাতে শেষ হয়ে যাবো আমিও ক্লান্ত পারবো না একটা কথা আপনি দেখুন হুজুর সাল ইসলাম বললেন টাকা পয়সা এই সবগুলিতে আওয়াজ এগুলি তবলিক ইসলামের দিকে টাকা হচ্ছে একটা কথাই ইন্দিন যারা বলে যে আল্লাহ তুলে বলে থাকতে হবে আবদুল্লাহ রাহু কথা বলি আমি শেষ করতেছি কারিক আমরা মুস্তিহত করতে করতে নরম কথা বলতে বলতে কাফেজা নাস্তিকরা বড় উপরে উঠে গেছে কথা ঠিক হবে ঠিক আমরা সব্য ভদ্র কথা করে কিন্তু তুমি যদি খ্রিস্টান হও আমার অর্ধেক রাজত্ব আমি তোমার দিব আমার মেয়েকে দিব আব্দুল হুজাম আসমি বললেন তাই আমি এক সেকেন্ডের জন্য মোহাম্মদকে ছাড়তে পারবো না এই জন্য দুনিয়া কত লোভ আলসে আসক রসুল্লার আদর্শ জীবন দেওয়ার জন্য এই তফির মাহিদকে আল্লাহ কবুল করুক এবং বাংলাদেশ আমি বলছি সময় আসতেছে যারা ইসলামের বিরোধিতা করে এরা হিসেব পাওয়া ইসলাম করে নেলে আমার ছেলে ও পরিবেশনা করেছে